শ্রোতামণ্ডলী সুরের মূর্ছনায় এক একে শেষ হল ইসলামী সাংস্কৃতিক সংগঠন আলোড়নের প্রথম পরিবেশনা সুরের ভুবন অ্যালবামটির কথা সুর ও কণ্ঠ দিয়েছেন এইচ আনিসুর রহমান এইচ ফাইজুল ইসলাম আল আমিন জিহাদি সোহাইল আহমদ ও ইব্রাহিম খলিল আশাফি শিশু শিল্পী ফাজের আব্বি ও বিবামটির ব্যবস্থাপনায় রয়েছে জোবায়ের আবদুল্লা ধারাবর্ণনায় আমি আল- আমিন সাইফি অ্যালবামটি প্রযোজনা করেছে সুর গ্যালারি অডিও ভিডিও হাউস পরিবেশনা করেছে ইসলামী সাংস্কৃতিক সংগঠন আলোড়ন তিনশো মির মীর হাজিরবাগ যাত্রাবাড়ি ঢাকা